الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجمى والشجر يسجدان وفضل زمانا على زمانا كَمَا فَضَّنَ مَكَانًا عَنَى مَكَانًا وَإِنسَانًا عَنَى إِنسَانًا وَنَشْهَزُ باسم الله وعلى باسم الله ونشهد ان سيدينا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا و مولانا ومولانا, ومولانا স্ল হুদ আলিষ্ঠা বৌষ্ঠা বারকম স و بارك و سلم تسليما كثيرا كثيرا <تصفيق> <تصفيق> الذي انزل الله تعالى الحق <تصفيق> فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا হল দীন كما সয়ীন على, على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صَلَّى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه قال رسول الله صلى الله عليه وسلم اذا كان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 ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجسار وعلى قلب محمد في القلور وعلى قبر محمد في القلور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب شرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفر قولي أعمال سبنتي هي جنت في جهنم أعمال سبنتي هي ফিতরত ননারি হাই নূরী এখলাশ কি আন জন্নত কি হমরা আহমান বগু আহমানোলা বগু আহমান বাংলাদেশ মুজাহিদ কমিটি পাহাড় তলি থানা শাখার উদ্যোগ আয়োজিত পাহাড়তলী বারো কোয়াটা লেক ভিউ সোসাইটি বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় সতেরো মহতি এ মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মাজ ও জাতির মাথার মুকট দূর দূরান্ত থেকে আগ্রত আল্লাহ কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান লতা সম্মানিত মা ও বনের আল্লাহ রবিনের দরবারে যে মহনার জমানায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে তবুল ও মঞ্জুর করেছে ন্যামতের শকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে উচ্চকণ্ঠে সকলেই কালিমাতুসর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কটি ধরুদ সালাম সৈলী রহমতুল মিল আলমী শফি উল মুবী ফত নবীক ইমামুল শফী আজম রসুল আকরম রহমত আলম নবিকম আজম হবীব কবরিয় আশরফল হাম্ব সদুল শফি কৌশ আপা নাম মদিন কাজদা হজরত মোহামে নিয়ে আর দুটো হাদিসের অংশ দিলাওয়াত আলোকে সহিসুলিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে সুন্দর মতো হিম্মত তৌফিক ধৈর্য আল্লাহ পাঠদান করুন প্রতিকূল পরিবেশ ঝড় বৃষ্টির এই মৌসুম মাঝখানে প্রচন্ড গরমের তাপমাত্রা এর মাঝেও আল্লাহ শখর आज पहाड़तुली बारो कटार एलिका एक जनस्रोत नये जनसमुद्रे परिणत आजामाते मानस जमायतर जो अने विभिन्न कौशल अवलम्बन कर কেউ টাকা কেউ আক্রমণ ভাড়া কেউ গরু কেউ দুম্বা কেউ মহিষ জমাই করে তবা ওকে দাওয়াত দেন এরপরেও এত মানুষ জমায়েত করতে তারা পারেন না আমি জানি এখানে আজ আপনারা যারা আসছেন কেউ টাকার লোভে আসেননি খানার লোভেও আসেননি কেন আসলেন আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের পকেটের টাকা ব্যয় করে কেউ পায়ে হেঁটে আসছেন একমাত্র দিনের নেস্পতে আজ আমাদের এখানে আসা বসা কথা বলা শোনা সব আয়োজন হেদায়ত ও নাজাতের রসিলা হিসেবে আল্লাহ কবুল করুন আমাদের এই কষ্টটুকু যেন বেফলে না যায় আজ এই জনসমুদ্র দেখে সবাই খুশি সবাই খুশি নি নাস্তিকেরা বে ইমান যারা বিধর্মী যারা এরা খুশি বে ইমান বিধর্মীরা যেমন বেজার তেমন কিছু মুনাফিকেরাও বেজার तर चिंता धाराटे बध करा जा चाली है होता। तब यार जो प्रथम जा करते आल्लर कायर साथ प्रयोजन समय व्यय करते प्रयोजने परामर्श दीते प्रयोजने अर्थोगा करते दान सक्का बेपार्ट मैं छोट मनेथच दान बयान कुरान हाथी निया जदि बयान शुरू है एक सप्ताह करा जाए कुरान शरिफे दान जो बयान रसूल हादिसे दान लम्बा बयान আমরা এই দান সৎকা জিনিসটাকে খুব খাটো মনে করি দান করলে না জানি আচ্ছা একটু বলুন তো আমাদের আপনারা কি কথা জানেন যে আমরা মানুষ যারা গোটা সৃষ্টির ভেতরে আমরা শ্রেষ্ঠ জানে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিচ্ছেন কে বিল ক্লিন্টন আব্রাহাম লিঙ্কন প্যালেটো অ্যারাস্টটল মাওশেতুন কে দিয়েছেন বানাইছেন কে সম্মানকে দিলেন যে আল্লাহ বানাইলেন সেই আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিলেন এই দুইটা কথা কি সবাই একমত যারা শিক্ষিত মানুষ এখনো আমাদের মতো উপরের স্বাস্থ্য ধরতে পারেননি তারা বলেন আমাদের বানাবার পেছনে খেয়ে মালিকানার দাবি সম্মানকে দিয়েছেন ফিফটি না হান্ড্রেড কম বেশি এই যে মর্যাদা আল্লাহ দিলেন मर्जदा अक्षुण्न की बनाबारे सम्मान देवारे एम आदेश करब आदेश पालन कर ले क्लियर बुजें नहीं যে আল্লাহ আমাদের বানাইলেন যে আল্লাহ সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ মর্যাদা দিলেন সেই আল্লাহ কি আমাদেরকে এমন কোন আদেশ দিবেন যে আদেশ মানলে সম্মান কমে যাবে অবশ্যই আল্লাহ যেহেতু সম্মান দিলেন আল্লাহ এমন কোন আদেশ দিবেন না যাতে আমাদের সম্মান নষ্ট হয়ে যায় বরং আল্লাহ পাক এমন আদেশই আমাদের দিবেন এমন নিষেধ করবেন যেগুলো পালন করলে অনুসরণ করলে আমাদের মর্যাদা অক্ষুন্ন থাকে আল্লাহ কি আল্লাহ তারা জানাবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রসুর আলাই দেখিনি শ্রেষ্ঠ নবী কেমন ভাবে তাকে আল্লাহ তৈরি করলেন শ্রেষ্ঠ সে যেন অলরাউন্ডার শ্রেষ্ঠ না। যার জীবনের শুরু শেষে কোনো ভুল নাই নাই এক্ষত্র ভাবে একনিষ্ঠ ভাবে একজন ব্যক্তি পাবেন শ্রেষ্ঠের মর্যাদার আসীনে সমসীম যার জীবনের শুরু শেষ বিন্দু ভুল নাই একটা মিথ্যা কথার আংশিক কোন আচরণের কে সে বেশ তৃপ্তি মহানবী শেষ নবী জিন্দা নবী হায়াতুল নবী মোহাম্মদ আগে সেই নবীর মাধ্যমে দেখেন তো আল্লাহ কি কারিস তার কাছে এমন একটা দিলেন দিলেন এমন এক কিতাপীতে এমন কোনো কিতাবই নাই যে কিতাবে কোনো ভুল নেই কিন্তু শ্রেষ্ঠ নবীর জীবনে যেমন মিথ্যা নাই সন্দেহ নাই কোন কারিমা নাই ঠিক তার হাতের শ্রেষ্ঠ কিতাবেও কোনো ভুল নেই আজও পর্যন্ত চেষ্টা বেইমানেরা কম করেনি কিন্তু সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে আর কেমনে বুঝাইতাম বুঝেন ভালো করে বুঝেন সেই নবী বলেন আল্লাহ পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি যারা দান করে তারা আল্লাহর বন্ধু হাবিবুল্লাহমানি বন্ধু হলিল উল্লাহ মানি বন্ধু ব্যবধান আছে না খলিল যে বন্ধু এম থেকে হাজার কোটি গুণ দামি ওজনীব অসুস্থ সে কি চায় আরব্য চায় সুস্থ হতে চায় এখন অসুস্থ রুগী মূল ডাক্তার টার্গেট সে সুস্থ কি হবে কিভাবে হওয়া যায় আমি পরামর্শ দিলাম যে আপনি ঔষধ খান খা সেবাল গলায় তাহলে আমি বলবো তোমার রোগ জীবনে ভালো হবে মানুষ সুস্থ হতে চায় কিন্তু ঔষধ খেতে চায় না রুগী সুস্থ হতে চায় ঔষধ খেতে চায় না আপনি শান্তি চান অথচ শান্তির পথে আগাতে চান সে এখানে যারা আছেন এখানে যারা আছেন আপনারা দিবেন সাক্ষী আমি শুধু আপনাদের দিকে উদ্দেশ্য করে বলছি না গোটা পৃথিবীর মানুষ এবং আপনারা পিসা মুড়ি বুজুর্গ হলি আপনার দৌসুতু দরবেশ গাঞ্জা হোক চোর ডাকা সবাই শান্তি চায় না সামান্য নূন্যতম জ্ঞান যার আছে সেও চায় এতটুকু আমি ছেলে মেয়ে স্ত্রী নিয়ে চলতে পারি কারো কাছে হাত পিছাতে না এতটুকু সম্পদ কি চাই না চাই চাই এখন এই সম্পদ তো চুরি করে নিতে হবে নাকি আমি ছেলে মেয়ে বসবাস চাই না আমি জানো এমন কিছু না হয় যে ভিক্ষুকের দরজায় যেতে হক ভিক্ষুকের দ্বার প্রান্তে যেতে হক এতটুকু সম্ভব যারা চাই আগেই বলছি আল্লাহ বানাইছেন আমাদের আল্লাহ বানাবার পরে বান্দার সম্মান দিয়েছেন সম্মান যেন অক্ষুন্ন থাকে নষ্ট না হয় ভেজাল নাই ভেজাল নাই আল্লাহ নবী বলেন দান করা আল্লাহর বন্ধু রসুল ভিন্ন হাতি সে বলেন সিবত দূর হয়ে আসবে আমার মনে হয় এখানে আল্লাহর পক্ষ থেকে জানাইলেন দান করলে মুসিবত থাকবে না তো আপনি যদি রসুলের কথা বিশ্বাস নাই করেন তো হিন্দুরা করবেন খ্রিস্টান করবে কে করবে আমরা বিশ্বাস করবো বলেই তো মুসলমান কোরআনের কথা রসুলের কথা বিশ্বাস করবো আর এই জন্যই তো এখানে বসছি না কেউ যদি বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে রিক্সাওয়ালা কেরকম বসতে দেয় বলবে যত বড় নিম্ন স্তরের লোক হোক না কেন গরম হয়ে যাবে মেজাজ কিন্তু আপনারা এই নিম্ন বিছানায় বসে আছেন কেন কোরআনের মোহাম্বত আছে এর জন্যই তো তাহলে রসুলের হালিজ বিশ্বাস তো আমাদেরই করতে হবে দিনের পথে টাকা পয়সা চাইলেই বলে নাই নাই কেন নাই এই গজব সেই গজব এই গজব সেই গজব আচ্ছা আপনি এপ্রিল মাসের আমাকে হিসাবটা প্ল্যায় করুন সংসারে কত টাকা ব্যয় করেছেন এপ্রিলে আর আল্লাহ কত কয়ে টাকা ব্যয় করেছেন হিসাব না আমি হিসাব না নি না আপনাকে বিবেকের কাছে আপনি যদি এপ্রিল মাসে সংসারে খরচ করেন মনে হয় আপনি কিন্তু ঠিক বলতেছেন ধরো সাক্ষী আপনি দিচ্ছেন বুঝেননি কথা অতএব বুঝেছি ঠিক বুঝলেন আপনি যে বিশ টাকা এপ্রিল মাসে সংসারে ব্যয় করলেন আল্লাহ বিশ টাকাও দিলেন না এরপরও বলেন এই রা করুন না হয় খোদা কিন্তু নাই ছেলে থাকতেও দেখবেন নাই মেয়ে থাকলেও নাই ম্যাডাম আছে নাই ছেলে থাকতেও নাই মানে ছেলের কারণে আপনার মামলা এমন ছেলে বাবা কোনদিন প্রয়োজন হয় না মেয়ের কারণে বাবার মান সম্মান নাই এমন মেয়ে থাকা না থাকা সমান স্ত্রী আপনাকে মহাবতের নজরে সালাম দেয়নি কথা বলে না এমনই স্ত্রী থাকা না থাকা নাই টাকা আছে কিন্তু এদিকে কাজ হচ্ছে না ব্যাংকে জমা রাখছে এরপর জিজ্ঞাসী আর তাজা মিথ্যা কথা বলে নাই আপনি কত বড় মিথ্যাবাদী পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী আপনি আপনার ব্যাংকে টাকা আছে আপনি বলেন নাই আপনার ম্যাডামের ঘরে টাকা আছে আপনি বলেন নাই আপনার সুখেছে টাকা আছে আপনি বলেন নাই কার ক্ষেত্রে বললেন সরে যদি বলতো টাকা আসেনি সেখানে নাই বলাটা যুক্তিযুক্ত ছিল কিন্তু মসজিদে টাকা টাকা নাই চূড়ান্ত এক উঠা কথা আপনার অবস্থা এমন হয় আপনি মসজিদে বিশ টাকা দেন নিদায় এমন গজব একটা দিয়ে দিছে বিশ লক্ষ টাকা নেয় टाइपर मुसिबत रसुलसिबत दान कर बड़ लोक होते चाहते चान से बड़ लोक हमें ना कि चलार मत सम्पद रसुलान कर सम्पद बा এক সাহাবির ঘটনা নবীজির কাছে দোয়া চাইলেন নবীজি একটু সম্পদে বরকত হোক দোয়া চাই নবীজি দোয়া সম্পদে আল্লাহ বাড়ায় দাও এত বাড়া গিয়ে আর একদিন কি দোয়া আছে কই রাতেন যাতে সম্পদ কমে যায় নবী বললেন দাঁড় ছটকা কমায় দাও সম্পদ কমে যায় কথা বুঝেন কি বুঝলেন থাকলেও কইবেন নাই মসজিদে চাইলেই বলবেন নাই আপনি বলেন মসজিদে বিশ টাকা এত টাকার দরকার কি আপনি দুধ কলা আর ডিম দিয়ে বাদ খাইলে হয় না কথা আপনি খানার প্লেটে উইশাক দিয়ে খাইলে হয় না আপনি তেরো রকম তরকারি দিয়ে খান এত তরকারির দরকার কি মাছ তানি করেন না টাকা মাছ তানিস্তাকা তো ব্যাংকের কাছেও আছে টাকা তো সাপের কাছে আসছে টাকা তো জিনের কাছে আসছে মসজিদে এত টাকার দরকার কি আপনি রকম তরকারি দিয়ে খেলেই হয় তেরো রকমের দরকার কি আমরিশালে একটা গ্রামের কথা প্রবাদ আছে নিজের বেলায় তাই দরিষ পনের বেলায় নাই মরি নিজেরটা ভালো বুঝেন পরেটা দেই চান না শান্তি গরম হয়ে আল্লাহ হেদায়াত দান করুন এতক্ষণ কথায় কি বুঝলেন দান করা ভালো না খারাপ করেন না কেন না করেন না কেন না এবং বেশি দিবে শেয়ার বাজারে নিজের চল্লিশ লাখ টাকা খাটাইয়া দাঁড় হয়ে টাকা দিচ্ছেন কেন চল্লিশে আরো চল্লিশ গ্যাসেনিবাস কথা বল না আপনি যে শেয়ার বাজারে চল্লিশে চল্লিশ পাবেন এটা কি নিশ্চিত ছিল না সন্দেহ ছিল কিন্তু আল্লাহর পথে দান করলে একে শত্রুর পাবেন সন্দেহ আছে তো এই কথাটা আপনি বিশ্বাস না করালে বেইনাম করবে তো আপনি করেন না কেন এই কথা তো হিন্দু বিশ্বাস করবে না এই রসুলের এই কথা তো কোন খ্রিস্টান বিশ্বাস করবে না এই কথাটা তো রসুলের উন্মত মুসলমান বিশ্বাস করবে আপনি করেন না কেমন আপনি যদি করতেন তাহলে সংসারে বিশ হাজার আল্লাহ দায় আদান করুন একজন প্রাইভেট মাস্টার আপনার ছেলের পেছনের সময় ব্যয় করে এক ঘন্টা প্রতিদিন কয়েক ঘন্টা ইংরেজি পড়ায় অঙ্ক বলায় বাংলা পড়া। আপনি বেতন দিচ্ছেন তাকে পাঁচ হাজার অথবা দশ হাজার শহর এলাকা আরো বেশি একজন ইমাম আপনাকে পেছনের সময় দিচ্ছে চব্বিশ ঘন্টা তাকে কেন আপনি টাকা দিতে কুণ্ঠাবোধ করেন টাকা তো আপনার নয় মে মাস চলে না কথা কন্যা পহেলা মে কি পালন করছিলেন শ্রমিক দিবস শ্রমিক দিবস কাকে বলে গরিবের বেতন মাইতে ঘুমাও এর নাম শ্রমিক দিবস ভালো করে মনে রাখবেন শ্রমিক দিবসের অধিকার রক্ষা করেছেন ইসলাম আর কেউ ন শ্রমিকদের অধিকার রক্ষা করেছেন পায় গম্বার আর কেউ ন আপনারা জুলুম করতেছে রসুল বলছেন ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দেওয়া এর থেকে বড় কথা আর কি হতে পারে আজকে আমার মা আমার বোন আমার বন্ধু আমার যুবক ভাই কেন বেতনের জন্য রাস্তা আন্দোলন করতে হবে আপনারা নারীদের রাস্তায় স্লোগান দেওয়ায় সমানধিকার চাপ সম্মান চাচ্ছে আপনি রাস্তায় আম্মাকে নামায়া গাধার মতো কাজ করায় সম্মান দিবেন আর বলবেন স্নান নারীর সম্মান দেয়নি আমি বলব আপনি আপনি আপনি চান মহিলাকে রাস্তায় বেড়িয়ে আপনি পণ্য হিসাবে ব্যবহার করুন আপনার চরিত্র খারাপ আপনার এক জুতা নিমু আমি যদি প্রমাণ করতে পারি ইসলাম সারা ভিন্ন কেউ নারীর মর্যাদা বাড়িয়ে একটা প্রমাণ দিলে একশো জুতা আসেন স্টেজের পেছনে জুতা নিয়ে দাঁড়ান আরে ভাই আপনি করতে পারেন না ভালো কথা কিন্তু আপনি আঙ্গুল দিয়ে আঙ্গুলটা বলেন কেন আপনি মিষ্টি খান না কেন মিষ্টি খারাপ আপনার পেট খারাপ মিষ্টি খারাপ আপনার পেট খারাপ আপনি মিষ্টি খান না কেন মিষ্টি খারাপ কি খারাপ এই জন্য আপনি খান না আপনার পেটে গজল আছে আমার তো ভালো আছে ওরা আজিব প আপনার টুপি মাথায় দেখতে ভালো লাগে না আপনি চুপচাপ থাকেন অন্যের টুপির উপরে চোখ রাঙান কেন ওরা আবার বলবেন স্বাধীন দেয়ার যে যেমন মনে চায় তেমন চলুন আল্লাহ কথাগুলো কেন বলতেছি সবাই জাহান নামে হ্যাঁ না জাহান নাম থেকে বাঁচাবার জন্যই বলতেছি এখানে কেউ আমার দুশ্মন নয় সবাই আমার আব্বা থেকে আবে না কারণ আব্বা আমার স্বার্থের কারণে লাতি মারতে পারে কিন্তু কোনো মুমিন মুমিনকে হাসলের দিন লাতি মারবে না তাহলে আপনি আমার আব্বার থেকে আপন না আল্লাহ বুঝার তৌফিক দান করুন এত লম্বা কথা বুঝাই কি বুঝাইতে চাই না নিজের দাম করবেন দিন থেকে বলছেন চল্লিশ বছর তাল মিলিয়েছেন আজকে থেকে তাল মিলানো যাবেন ভেবে চিনতে কথা বলতে হবে কারণ দুশ্মন ঘরে বেড়ে গেছে চল্লিশ বছর যেই খেতনা ছিল মসজিদের বাইরে মসজিদের মধ্যে চল্লিশ বছরে কোন ফেতনা ছিল না সেই ফেতনার আবির্ব মসজিদের ভেতর বর্তমানে এখন কিলাকিলি চলছে বিশ টাকা পরব না আট টাকা পরব কেউ বলছেন লাইলা চুল নামে কিছুই নেই সব হুয়া খুব বুঝবেন কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই হিংসা নাই জাহান নাম থেকে বাঁচাবার জন্য কথাগুলো বলছি নিরাপেক্ষ ভাবে বুঝল তবে আগে টাকা টোকা কিছু লিবেন আমার জন্য নয় কোরআনের খেদমতের জন্য দিবেন আমার টাকা চাওয়ার কোন শখ নাই আল্লাহ শকর আল্লাহ হাজার শকর কিন্তু বেশি শুকর আদায় করে দিয়ে কেন বাড়তেছে এমন বাড়া মারতেছে যে মানুষ ঢাকার মাদ্রাসায় ভিড় জমিয়ে গেছে একটা প্রোগ্রাম নেওয়ার জন্য আল্লাহ আমাকে দান করেন তাওয়াজু জেন্দিগি আল্লাহ দান করেন হাসাদ মুক্ত জেন্দিগি দান করেন এই কক্সবাজার চট্টগ্রাম সাক্ষীরা ठाकरा छड़ी मानुष कष्ट पानी भेजे सब हाजिर ढाका एक प्राय पंचाशार ऊपर प्रोग्राम दरखास्त देखने हेलिकप्टो लक्ष लक्ष टा शुद्ध भाड़ा जाए যাহা কিছুই হোক না কেন এগুলো কার নে আমি যদি একটু মাস্তানি করি আল্লাহ লাগবে আল্লাহ আপনি হেদায় আপদান করুন টাকার পেছনে ঘুরেন কেন টাকা আমার পেছনে ঘুরবে কারণ টাকা আমার গোলাম আমি টাকার গোলাম না টাকা কি আমার গোলাম না আমি টাকার গোলাম টাকা আমার গোলাম তো গোলাম মালিকের খুঁজবে এটাই বাস্তবতা আমি আল্লাহকেই খুঁজবেন তো টেনশন কিসে আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়ত দান করুন দানটা সবকা আমরা বেশি করবো কোন জীবনে কাউকে না বলবেন না জীবনে কারো কাছে না বলবেন সেদিন মাদ্রাসা আয়স ঢাকাতে কিছু ব্যবসায়ী বড় বড় যুবক গেল মহবত করে দেখা করতে গেছে আর বললো হুজুরা আপনাকে নিয়ে একবেলা বেলা খানা খাবো তো খানা খাওয়ার আগে পরিচয় নিলাম এক একজন সব বড় বড় যুবক মানে সব লাইনে বড় আমি তাদেরকে কয়েকটা উপদেশ দিলাম আপনারা ব্যবসা করেন ব্যবসায় উন্নতি চান বলে হার আমি বললাম এক নম্বর শকজ দিলাম আপনাদেরকে ব্যবসার জিন্দিগিতে কোনদিন মিথ্যা কথা বলবেন না ব্যবসার বরফত নষ্ট হয়ে যায়। বললাম কোন দাঁড়ায় আমি বললাম বিচারপতি আমার আল্লাহ আপনি যা দেয়া দিয়ে দিবেন না বলবেন কোন কোন সময় হতে পারে ভিক্ষুক একজন আল্লাহ হয়ে আপনার কাছে আসবেন টাকা বের করে বুড়া মানুষ ভিক্ষুকের সুরাতে বলে তুই কি চা আমি মানুষের সেবক হতে চাই সেবা করতে চাই उचुरा हाथ मुझे आज कत कोटी टालिक पृथ्वी क्यों ना सरकार बैंका मोमन शही खाना खेल आज तीन बस आगे এজন্য যুবকদের বলি যারা ব্যবসায় গল্প চাও জীবনে কোনো যখন তোমার মেজাজটা টাকা দিবি মেজাজ কেমন গরম ওই সময়ে বলবে কিছু দিদি তিন নাম্বারে বলেছি তোমরা দোকানে ব্যবসার জন্য কোনো তাবিজ লাগাবানা সকালবেলা তুমি যেশো টাকা দিবি কোরআন করার হাতিয়া তাবিজ লাগবে না কত টাকার মালিক যে তুই হবি তুই নিজেও জানো আল্লাহ হেদায়ত দান করুন তাহলে আমরা দিতে আজি যখন যেখানে বাড়ি কোরআনের ক্ষেত্রতে তৈয়া বেয়া তুমি মাপ চাই একটু হাত দেখাবেন কারা রাজি উঁচু করেন আর উঁচু করেন আঙ্গুলগুলো গুলো করেন আঙ্গুলগুলো ফাঁকা করেন হাত এভাবে নাড়া দেন ভালো করে নারেন করেন বিসমিল্লাহ রহমান রহিম আবার করেন বিসমিল্লাহ রহমানির রহিম রাখ করেন নাই তো এখন যদি চাই দিবেন হাতটা যেহেতু আছেই পকেটে যাবে তাহলে মহাব্বতির নজরে যত বেশি পারেন তত দিবেন কোরআন জন্য রাজি তাহলে ব্যাগওয়ালা স্বেচ্ছাসেবকরা নেমে যাবেন আপনার একটে হাটটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি যত বেশি দিবেন তত আল্লাহ বাড়াইয়ে দিবেন যত বেশি দিবেন আল্লাহ তত বাড়াইয়ে দিবেন কই লোক কই কই বাম দিকে তো কেউ নাই अपने लोक रेडी रखते हैं बोलिए नाई बार्शे नाई समय मुजाइज भाई द्रुत करते बार्शे क्यों नहीं क्यों नाई सबा जो उठाय तो दिव्य ग कि दाड़ान बाकी बसे बढ़ु कथा बंद और डान पार्शे मानुष्य चलाचल पथा के एक क्लियर रखार चेस्ा करूँ সহযোগিতা করেছেন আল্লাহ এদেরকে উত্তম যা যা আপনারা বসে বলুন সবাই বসে বলুন যারা টাকা উঠাচ্ছেন যারা বসে আছেন দাঁড়ানো যারা বসে আছেন দাঁড়ানো ভাইদেরকে বসায় দিন যারা বসে আছেন দাঁড়ানো ভাইদেরকে বসায় নেন রাস্তা ক্লিয়ার রাখবেন ঢাকা চলার জন্য যারা টাকা উঠাচ্ছেন স্টেজে পৌঁছায় দেন আমি কি আলোচনা শুরু করতে পারি আওয়াজ বন্ধ করেন চুপে টাকা স্টেজে পৌঁছায় দেন সবাই বসতে হবে আমি আমার আলোচনা চালাইছে থাকি সময় কম বসে নজলার বসতে বসুন কথা বন্ধ করা যাবে কোন আওয়াজ হবে না যারা উঠাচ্ছেন শুধু চুপচাপ টাকায় স্তাইতে পৌঁছায় কথা বন্ধ করেন যে আয়াত আমি করেছি বলেন হ্যা ইমানদার বান্দাবান্দিগণা আলাই আমি আল্লাহ তোমাদের উপরে রমাজানের রোজাকে আবশ্যকীয় করে দিলাম খরচ করে দিলাম কেন অর্জন করতে পারবে জোরে আল্লাহাম সাত মাংস মিন ইমান যেভে ত্রি ইমান ও আল্লাহর নৈকট্য অর্জনে রমাজানে বোঝা আসবেন আল্লাহ তার সমস্ত গুণাকে মাফ করে দিবেন ভিন্ন হাদিস করেছি লাইলে তুলবার সম্পর্কে ভাইরা আমার এই ভাই এভাবে তো চিল্লা চিল্লি করা যাবে না আপনারা একটু পাশে তো ড্রেন আছে ড্রেন আছে আপনারা সতর্ক থাকেন আওয়াজ বন্ধ করে ইশারায় কাজ করেন আওয়াজ বন্ধ করেন আওয়াজ বন্ধ করে ইশারায় কাজ করেন ভাই আর রাস্তা কিছুটা খোলা রাখেন আসা যাওয়ার জন্য এই আপনার দিকে একটু চাপে না এই কোনটার দিকে একটু চাপে ওটা একটা পথ তো ভাই একটু যদি চাপার সুযোগ থাকে চেপে দেন কথা বন্ধ করি একটু এদিকে চাপার সুযোগ থাকলে আসেনা চেপে আসে না ভাই আর আমার আওয়াজ করলে তো আমি কথা বলতে পারবো না রাস্তা ছাড়েন এখান থেকে যারা দাঁড়িয়ে আছেন পেছনে যান ওরা আজীব ব্যাপার মানুষের চলাচলের পথটা একটু খোলা রাখেন এই শেষ শেষের যারা আছেন কথা না বলে ইশারায় কাজ করেন মুসলমানের জন্য আরবি মাসের নাম মনে রাখা দুঃখ ও পরিতাপ হলো যে মুসলমানেরা আরবি মাসের নাম মনে রাখবে দূরের কথা বাংলাদেশি বাঙালি হওয়ার পরেও বাংলা ভাষার জন্য জীবন যুবকেরা সেই বাংলা মাসের নাম ওই বাঙালি জানে বরং সেই দিনটাকে স্মরণ করে ইংরেজিতে অথচ উচিত ছিল আপিফাল গুণ স্মরণ করা হ্যাঁ বাংলাদেশের চালাক বাঙালি কয়েকটা দিনের মনে রাখছে না বাংলা আর আরবি আর ইংরেজি দিবসগুলোতে দিবসগুলোতে পাওয়া পাওয়া কি দিবস আর কেমন যেন দিবস মানেই এক বেহায়াপনা অপসংস্কৃতি কে ভরপুর করে ফেলেছে দেখেন সামনে এক বরকতের রাজ নাইলাতুল বারাহ मुसल्लिया करते बड़ो कष्ट आल्लर बंदारा एबादत नामे मस्जिदे चलो ওদিক দিয়ে ম্যাডামকে রুটি আর কোস্তর কাজে লাগায় ঢাকাতে দেখেছি এই দিন যথেষ্ট বড় বড় রুটি তৈরি হয় এত বড় রুটি কেন বলে যত বড় হাসরের দিন সূর্যের ছায়া তত বড় মসিবাসী এই বরকতের মা সাবান এ মাসের অসুর উল্লাহি আল্লাহ আপনি শাবান রজবের বরকত দান করেন হায়াত বার রমাজান পর্যন্ত পৌঁছায় এই বরকতের মাস আবার একদল আল্লাহর প্রভাকান তোমরা রাতের বেলা এবার যাতে দণ্ডায়মান থাকো পরের দিন একটি রোজা রাখো আপনি বলবেন এই হাদিস সহি না এটা জয়ী আপনারা শুনে শুনে রসুল জীবনে কোনদিনে বলেন হাদিস সহি আর জয়ীফ আর হাসাস আর মজহুল আর মা আর এগুলো সব এলমে হাদিসের পরিভাষা বর্ণনাকারীদের বুঝেননি নবীজি কোনদিন বলে নাই আমার এই হাদিসটা সহিফিব এই জয়ীফ আর হাসান আর সহি যাই শুনেন এগুলো সব নবীজির বিদায়ের বহু বহু বহু পরের ইতিহাস ওতে উন্মতের কাছে রসুলের কোন কথা ছোট নাই সব কথাই আকাশ পরিমাণ বল যারা বলবে এই বড়াতের হাদিসগুলো সহীনা, না আমরা সহিব টয় জানার তাইম আমাদের হাতে নাই আমাদের প্রশ্ন হলো রসুলের কথা নেই তাই বলে জয়ীফাই সহি তোমার গাতি বেঁধে ঘুমাও তুমি এতটুকু বলো রসুলের কথা নি যদি বলে হ্যাঁ এটা রসুলের কথা তা তোমার যদি রসুলের কথা মনে করো তোমার মাথা আমি মনে করি এটা আসমান জামিন থেকেও রসুলের কথা আমার কাছে কোনো ছোট নাই দুর্বল নাই সাত কথাগুলো দাঁড় কথা বুঝলেন আল্লাহ হেদায়ত দান করুন এই রোজার সাধনা আল্লাহ সন্তুষ্টির জন্য এই না খাওয়ার এক সাধনা যে আমরা চালু করলাম এটা নতুন নয় অতীত থেকেই চলে আসছে শুধু এতটুকু নয় এই সাধনা হিন্দুদের এই নাখাওয়ার সাধনা করে। খ্রিস্টান এই নাখাওয়ার সাধনা না আমরা কেন করি করি আমরা করি তাগুয়া অর্জন করার জন্য শুভ সাত থেকে সন্ধ্যা পর্যন্ত অস্ত সূর্য অস্তমীতে পর্যন্ত কোন পানাহার করা যাবে না স্ত্রীর কিনারায় যাওয়া যাবে না কেন তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া মানি আল্লাহর ভয় আল্লাহর ভয় অর্জন হলে কি লাভ হবে গলায় গুণা করবেন গলায় আসবে এই সাধনাটা হিন্দুরাও করে না খাওয়ার সাধনা এই সাধনা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা করে বৌদ্ধরাও করে উনি জায়গায় বসে ধ্যান করতেন দীর্ঘ বছর খানা তার কাছে পৌঁছায় দেয়া হতো মাঝে মাঝে কিন্তু অধিক টাইম না খাওয়া অধিক মাস না খাওয়া অধিক বছর না খাওয়া साधना दीर्घ बुद्ध ना खावार साधना गौतम बुद्ध नाम दिल बौद्ध धर्म पृथ्वी आज बौद्ध धर्म अनुसार ही विशेषकर मायानमार बार बौधर्म এরা গৌতম বুদ্ধের অনুসারী গৌতম বুদ্ধ সাধনা করে যে ধর্মের আবির্ভাব ঘটালো ধর্মের নাম বৌদ্ধ ধর্ম আর এই ধর্মের মূল শ্লোগান হল জী ভক্ত মহাপাপ গরু জবাই ধরা যাবে না কোন হিংস্র প্রাণী থেকে শুরু করে মানুষের প্রয়োজনীয় মাছ কাটা যাবে না গাছ কাটা যাবে না ছাগল কাটা যাবে না ভেড়া কাটা যাবে না এটা তাদের ধর্মীয় শ্লোগান ধর্মীয় ঐতিহ্য क्यों हमारे देखा स्वास्थ्य कानी बद धर्म लोक मुसलमान के कचुका प्रमाण तुरु माने जानी माँ बाबा के सतान मा बाप हिसाब से सम्मान करे सतान गो असभ्य अवैध जत्रताद के सम्मान करे माना ना एक्टा अवैध छात्र যে উন্মতেরা নবী মানে না এই অবৈধ। উন্মত অবৈধরা গুরু মানে না এরা অবৈধ কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ দিল মায়ানমারের এই গৌতম বুদ্ধের অনুসারী বৌদ্ধ ধর্মের লোকেরা এরা পৃথিবীর টপ লেভেলের টেরোরিজম এরা টেরোরিস্ট পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসী বৌদ্ধ ধর্মের লোকেরা এটা বুঝাইতে হলে কোন ঘটনা টানতে হবে বিশ বছর আগে জলন্ত আমাদের চোখের সামনের ঘটনা আল্লাহ আমাদের হেদায়াত করুন আর আস্তে করে বলেন ভাইরামা অথচ এই বদিত বলেন হিন্দু বলেন এরা আব্বা আদম হিসাবে আমাদের পরস্পরে ভাই ভাই না কথা কেন কথা বুঝেন কিছু আমি হিন্দুদের বাদকে আদম তাহলে আব্বা এক হিসাবে হিন্দুরাও আমাদের ভাই খ্রিস্টান আমাদের ইহুদি আমাদের ভাই তবে ভাই এখন ভাই নেই ভাই অন্যের পরামর্শ চলে ভাই এখন ভাই নেই কার পরামর্শ চলে আমরা যদি মুসলমানেরা এই কথাটা অন্তরে ধারণ করতাম যে হিন্দুরা ভিন্ন ধর্ম মানলেও তারা আমাদের আব্বা আদম হিসাবে তারা ভাই তাহলে কোন মুসলমান হিন্দুদের পরে আক্রমণ করতে পারতেন এবার আর একটা বুঝেন এদেশের হিন্দু ভাইরাও যদি এই কথাটা অন্তরে রাখতেন যে আগম নী আমাদের বাবা হিসাবে তার সন্তান আমরা এবং মুসলমান যারা তারাও আমাদের ভাই এই কথাটা যদি হিন্দু ভাইরাও অন্তরে ধারণ করতেন তো আদালতের সামনে মূর্তি টানাতে পারতেন না बरतमान सरकार बहादुर मूर्ति पसंद करें शांति चाहिए संघात चाहना हमारे द्वंद चाहना शांति चाहिए गाली दवा शिकी नाई मारपीट शिकी नाई গালি শুনতে শিখেছি মার খেতে শিখেছি কথা বুঝলেন কেন আমরা সংঘাত চাই না আমরা সন্ত্রাসী দলের নয় কেন আমরা মারপিট চাই না আমরা বোমাবাজের দলের নয় আমরা সংঘাত চাই না কেন আমরা শেখ বাংলা বায়ার আব্দুর রহমানের গোলাম নয় আমরা মদিনাবালা আদর্শ নবীর আদর্শের গুম बेदीमरा जेमन चेष्ट लिख्त तेमनी भादल मुनाफिकाओ लिप्त चिन्हित करते जेमन आज टेलीन फतवा देना कौर शरीफर अर्थ जदिना जानो परलर्थनकारी एवं तरिका पंथी भिन्न दिखे प्रवाहित ना कर मुमिन हिसाब से आपन मन करुवक केकर्षण तुमरा सोा हो युवक सोजा हो तो कठा देश सोजा जाए तबे क्या क्लियर क्यों कोंदे जाए खूब सावधान जुवक भाई अपनारा सुने नार कथा कथा बोले घुमिए जा আমার সাথে আছেন সবাই যুবকরা আছো আছো যদি আমি ভুল ইচ্ছা করে বলি অনিচ্ছায় ভুল হলে দিবে একটা কথা যদি মনে করো হিংসা নিয়ে বলছি গায়ের জোরে বলছি পোড়া সুন্নার বাইরে বলছি তুই দেরি না করে জোতাটা নিয়ে এখানে দাঁড়াবি তোর জোতার বাড়ি কমানো আর যদি সঠিক বলি তো আমার সাথে আর রক্ত দিলে একত্রে দিবখানায় গেলে একত্রে যাব নরণ বরণ করালে একত্রে বরণ করব কিন্তু কোন মুনাফিকের রক্ত চক্ষকে আমরা কখনো বরদাস্ত করব না যুবক আমি যদি সঠিক বলি তো আমার পক্ষে থাকবি আর যারা বিপক্ষে থাকে তাদের জন্য বাসের লাখিরের বিকট গোটা দেশ সোজা করে দিতে হবে এক মিনিটের মধ্যে আমরা আমরা মারপিট চাই না তার মানে আমরা বিড়াল ময় আমরা সিংহ বিড়ালের মতো চুপ থাকবো না কেউ যদি আমার টুপি ধরে টান দেয় তার হাত থেকে টুপি রাখতে হবে না কেউ যদি আমাকে টানাকড়ি ঠিক রাখতে হবে না আমার পাখরি ঠিক রাখতে হলে আমি ওকে বাতা দিবো পাগড়ি নিশ্চনা ও বাতায় যদি না মানে থাক্পর দিয়ে বলি বাকরি ধরিস না থাক করে না মানলে রাখতে পারবো समय कम कल के सुबह बुजें रुटी गश्ते व्यवस्था करते कान रत नई ला य যে কথাটা আমি রাখলাম টেলিভিশন থেকে ফটোয়া দেওয়া হয়েছে কোরআনের অর্থ না জেনে পড়লে কোন লাভ চট্টগ্রামের মানুষ আপনারা যদি বলেন আমরা এই ফটোয়া মানি তাহলে এক্ষুনি মাইকিং করতে হবে চট্টগ্রামের কোনো মসজিদে খতমে তারাবি চলবে না কারণ যিনি তারাবিতে কোরআন করেন হাফেশ সবে অর্থ জানেন আমরা মুক্তাজিরা আরো বারো বছর আগেতেই। টেলিভিশনের ফটুয়া করানের অর্থ না জেনে করলে কোন লাভ তাহলে তারাবি করলে লাভ নাই কারণ আমরাও অর্থ জানি না হাবের সাহ কথা বুঝেন এটা দালালি করলাম ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আর যদি বলেন না আমাদের তারাবি চলে আসছে চলতেছে চলবে তাহলে আপনাদের মজবুতি অর্জন করে নিতে হবে এবং ওই আল্লাহর বান্দাদেরকে চিহ্নিত করতে হবে যারা উল্টো ফতোয়া দিয়ে আমাদের মুসলমানের মাঝে ডিভাইডের সৃষ্টি করেছে রমাজানের এই সাধনা না খাওয়ার সাধনা আসলে না খাওয়ার সাধনা নয় আল্লাহ পাওয়ার সাধনা এখন এই সাধনাটা ते गए जदि सारा दिन रोजा राखल किस ना पानाहार करलो ना कैराम बोर्ड खेल लुड्डू खेला चल लो टुआ सब चल लो साधना कैमन बरशाले कला गाचर साथी एक प्राणी झूले थे सारा दिन पानाहार करें चोख बंद सूर्यार्ज मेंपद संकेत सन्दा हल्तानी शुरू है तो रोजादार अराध करोजार रोजा साफिर काम साधना जहां नाम नजातर साधना हो कथा बुझल आल्लाबुल आलमी रमजान रोजार साधना दिए একমাত্র তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া নামি আল্লাহ ভয় কার ভয় সন্তান পিতা মাতাকে ভয় করার কারণেই মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র অবস্থাদকে ভয় করার কারণেই তার সামনে অন্যায় করে না বিচারককে আসামি ভয় করার কারণেই তার সামনে অন্যায় ঠিক কোন মুমিন যদি আপ্লাহকে ভয় করে কলায় চুরি আসবে অন্যায় করবে না কিন্তু প্রত্যেকটা এবারের মধ্যেই আল্লাগবে রোজায় লাগবে কিন্তু ডাইরেক্ট কালেকশন হলো তাকুয়ার সাথে রোজা আসছে কেন তাকুয়া মানে কি বললাম কার ভয় বেয়া তুমি মাফ করবেন একটু জবাব দিবেন কার ভয় এই ভয়টা কি মাথায় থাকে হাতে চোখে কোথায় অন্তরে কোথায় রহমাতুল্ল বলেন আল্লাহর ভয় এটা অন্তরের ব্যাপার এটা কিসের ব্যাপার চোখে দেখা যায় কথা বলেন রোজার সাথে তাকুয়ার সম্পর্ক এত গভীর কেন বুঝেন ভালো করে একটা আল্লাহর বান্দা নামাজ পড়ে দেখা যায়নি দেখা যায় না আল্লাহ জিকির করে দেখা যাক দেখা যায় দেখা যাক বান্দা বাগরি পরে দেখা যাক জিকির করে দেখা যাক জিয়ারাত করে দেখা যাক জাকাত দেয় দেখা যায় দেখা যায় না মানি উচিত ছিল না দেখাইয়া দেওয়া কিন্তু দেখাইয়েই দিতেছি উচিত ছিল জাকাত দিবে কেউ জানবে না কিন্তু এটা ওপেন করে দেওয়া হচ্ছে জাকাতের হক আদায় হবে তবে বড় কম পাবেন না ভালো করে রেকর্ড করুন কোন আপনি গরিবের হক নষ্ট করে আজীবনের জন্য কত আটা মনে রাখবেন প্রত্যেক ধনী লোকের জন্য গরিবের হাতে জাকাত পৌঁছাইয়া দেওয়া খরচ প্রত্যেক ধনী লোকে জাকাতের সম্পদ গরিবের হাতে পৌঁছাইয়া দেওয়া কিন্তু কোন গরিব কিন্তু এটা উল্টো টোটালটা উল্টা উল্টা টোটাল গরিব হেসে লাইনে দাঁড়ায় জাকাতের কাপড় নিতে হবে আমার কাপড় ব্যবসায়ী ভাইরাও ताओ कपुर दुरबल बनाया जे कपड़े खान उचित रसुलर हालिस निजेता पसंद करो ना तुम अन्नर बेल पसंद करा कपुर तुम्हारा मे पढ़ना तुम पढ़वें तुमार स्त्री पढ़ना तुम्हार मायर मत ओ महिला हिला হয়তো টাকা নাই সে আর তোমার তার প্রান্তে কিন্তু বরকত তুমি পাবে কোন কথা নাই তুমি জাকাত দিবে হক আদায় হতে পারে তোমার জিম্মা আদায় হতে পারে কিন্তু জাকাত দেওয়ার পরে যে একটা বরকত আসবে বরকত আসবে না এ বিষয়ে আলোচনা আজ আমি করতে চাচ্ছি না একদিনে বহু কথা বলা যাচ্ছে না মনোযোগ শুনবেন আমার সাথে রেডি আছো আমিও ভুল করলে জুতা নিয়ে কোনো কথা নাই আর যদি আমি সঠিক থাকি আমার পক্ষে লড়তে তরতে টেনশন কেন কিসের টেনশন মরণ তো একবারই হবে তো বিড়ালের মতো কেন সিংহের মত খুব চিন্তা ভাবনা করে চলতে হবে জাকাত দেয় দেখা যায় জিকির করে নামাজ পড়ে হস করে রোজা রাখে দেখা যায় রোজার আছে দেখা যায় কেউ যদি বিশ্বাস কি তুই তাহলে এই জিনিসটা এমন যে দেখা যায় না কেন দেখা যায় না রোজার আমলটা বলে রোজার দ্বারা তাকোয়া অর্জন হয় তাকোয়া যেমন অন্তরে থাকে দেখা যায় না রোজার আমলটাও দেখা যায় না রোজা বড় দামি এক সম্ভব এই রমাজানে একটা আল্লাহ আল্লাহ হইলো রোজা নবীর কি বড় কথা বলেন না কেন এখন কিছু ফ্যাসুদা আমাদের সামনে আমি কাউকে গালি দিব না কারণ গালি দেওয়া হারাম श्राद चलते मुस्लिम परिवार क्यों राग करना आगे बुझे जो उल्टी फायनार कथा बोला আমার ভাই জানেরা মুসলমানের মাঝে সাধারণ মানুষকে এত দলিল দিলে তো বুঝবে না এজন্য সংক্ষেপে চারটা স্লোগান তারা রেডি করে মানুষের ব্রেন কে ওয়াশ করে ফেলেছে কয়টা স্লোগান এক নম্বর স্লোগান রসুলের যুগে যা ছিল না তা মানা যাবে না দুই নম্বর স্লোগান হল নবী যা করেন না করব না তিন নম্বর স্লোগান হল নবি যা করেছেন তাই করব। চার নম্বর স্লোগান হল কোরআন হাদিস থাকতে হাফিজুর রহমানের বয়ান শুনবো কেন কোরআন কেন কোরআন হাদিস করবো কেন কোরআন আমি কেন আপনাকে এক কোটিবার ধন্যবাদ এই শ্লোগানের জন্য আপনার চারোটা শ্লোগান আমি অন্তর ধরে মানি আমি অন্তর ভরে মানি তবে আপনার উদ্দেশ্য যেইভাবে ওইভাবে মানি আপনার উদ্দেশ্য যেরকম ওরকম মানি না কারণ আপনার উদ্দেশ্য আমি একটা শুধু বলবেন এই বিষয় বলার কি প্রয়োজন কোন দরকার ছিল না স্টেজ ভালো জায়গা উঠেই দেখি স্টেজে ময়লা সাপ করতে হবে না সাফ করতে হবে না সাফ করতে গিয়ে একটু তো বলতেই পারি কোন সোরে মায়লা বালাইল বলতে পারি না তারা নিয়ে কোনো বিভেদ ছিল না ছিল না আমিন আসলে জরে নিয়ে কোনো ভেজাল ছিল না আর আমরা তো কাউকে হিংসাও করি না আজকে আবুহানি পাকে মুশরিক বলা হচ্ছে আজকে খাজা মাহিনুদ্দিন আজিরিকে ঘাঞ্জাখর বলা হচ্ছে আপনি টুপি নিয়ে গালি দেন কেন জবাব চাই আমি গালি দিচ্ছি জবাব চাইতে পারি না কথা বলেন না কেন জবাব চাওয়ার স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে অধিকার নাই আমি গোল গোমজাও করেছি অন্য পোশাকওয়ালাকে আল্লাহ হিংসাও করি না গালিও আপনি দেন কেন জবাব চাই আমি বলেছি আজ পর্যন্ত আলিয়া স্কুল কলেজ হিংসাও করি না আপনি কৌনিকে গালি দেন কেন জবাব চাই কি লাভ কোন কিতাবে গালি পেয়েছেন কিতাবের নাম বলুন গালি হারাম গালি হারাম গালি হারাম হালাল না হারাম জীবনে আমরা দন্দে যাইনি যারা আজ নবীকে কিন্তু আপনি কাফের বলে অন্যত্র গালি দিচ্ছেন কেন জবাব চায় যারা নবীকে নূরের তৈরি বলেন একটা গালি আজও পর্যন্ত দেয়নি আমার ওয়াজ ইউটিউব থেকে সার্চ করুন একটা গালি যদি পান আমি আপনার বিচার মানে বা ভুলে যদি বলে ফেলি সেটা ভিন্ন কথা আমি তওবা করে ফেলব আপনি কেন গালি দিবেন আপনি তো আমার মুমিন ভাই নবীর যারা নবীকে বলেন একটা গালি এত পর্যন্ত দেয়নি আপনি দেন কেন আপনি চান কি আপনি একা জাননাতে যাবেন আর কাউকে নিবেন না থাক আপনার জান্নাতে আমরা যাবো না জন্য খোদা আলাদা জান্নাত বনাইছি আবার আস্তে বলেন কেন स्पष्ट रसुलर हालीस फेराउंड नामे आलदा घर आमरूदाते घर आलर नामदा घर आरदा अतए जानाते ही जाए ना हिंसार दरकार जो मन करें ना सबाई के जाननातेबें वाला केमल वाला बनावर पद्धति तो गाली नुंदर व्यवहार সহজ মাথায় হাত দিয়া পিঠে হাত বুলাইয়া মসজিদে ঢুকানো বলেন বলেন কৌনি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে আপনাদের গালির কারণে আমার দিলটা বলে সেদিন বেশি দূরে নয় এ বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একটা কৌনি মাদ্রাসা আপনি পেয়েছেন সরকার বাহাদুর বিআইপি মেহমান বানে আমাদেরকে দাওয়াত দিলেন সরকার প্রধানমন্ত্রী সর্বোচ্চ সম্মানের আসীনে সমসীন করে তার ক্ষমতার জিন্দিগিতে এত সম্মানের আয়োজন তিনি করেননি কারো জন্য আমাদের ওলামা একরামদের জন্য যা তিনি করেছেন কথা কমপ্লিট এরপরে এই মেহমানদারি করায় নিলেন আমাদের কর্নি মাত্রা সার সার্টিফিকেটের স্বীকৃতি তাও আমি বলব ফিফটি হয়েছে আরো ফিফটি বাকি মন্ত্রিসভায় বিল আসবে পার্লামেন্টে আওয়াজ হবে অনুমোদন হবে বহুকাজ কাজ বাকি সামান্য হয়েছে ফিফটি আরো ফিফটি এতেই যেমন নাস্তিকের ঘুম নাই মুনাফিকের হুশনাই এতেই যেমন নাস্তিকের ঘুম নাই মুনাফিকের তাতে আমিও কোন টেনশন নাই আর আমরা এখনো তেমন কারণ আমরা সার্টিফিকেটের জন্য কৌমি মাদ্রাসায় বলি আমাদের সম্মানের মানদণ্ড সার্টিফিকেট নয় আল্লাহর কসম আমাদের সম্মানের মানদণ্ড রসুলের আধার সার্টিফিকেট নয় রসুরের আদর্শ অতএব আমাদের গরম হওয়ার কিছু নাই সরকার আমাদেরকে মেহন বানায় দিচ্ছেন আর আপনি পাওয়ার জন্য জুতা খামড়া এটা বোঝার দরকার এটা কেন হইছে জানেন চল্লিশ বছর পর্যন্ত যারা বোখারিশরী পড়াইতেছিলেন মাদ্রাসায় যারা তির্মিতিশরীফ পড়াইতেছিলেন মাদ্রাসায় যারা মুসলিম শরীফের ঘন্টা কল আর উল্লাহ কল আর উল্লাহ করেছেন এদেরকে কাটাইছেন চোখের পানি বৃদ্ধা যাওয়া কখনো কখনো চোখের পানি বৃথা যাবেন বহু কষ্ট দিছে না যে মো আমাদের গালির মাধ্যমে একটা গালিও কেউ দেয়নি কেউ গালি দেয়নি আজকে প্রশাসন কি বলল চল্লিশ বছরে আমরা বের পাইনি কৌমি মাত্রাসা কোন জগতের হালুয়া আজ আমরা তদন্ত করে স্পষ্ট জানতে পারলাম কৌমি মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয় বরং আদর্শ মানুষ দরার ভ্যাক্টরি আমাদের কৌমি ছাত্র থাকেন কেউ গালি দেয় না আমার মতো বাচ্চাটা যদি মুরব্বির জোতা সোজা করে আর সালাম দেয় তাহলে মুরব্বী মোহাম্মত আমারে করবে না আপনি গানজা গরের করব বুঝেন না বাংলা কথা अल्लाह अपना हेदाय अल्लाह अपनी सब आगे राग करल जहां बनना इच्छा रख बस दीबें और चुप थोक रक्त मध्य नई अल्लाह अपनी हेदायत दान कर शिक्षित समाज दाड़ानसा আল্লাহর হস্তে আপনারা নিরাপেক্ষতার মানদণ্ড একটা কথাগুলো শুনবেন যারা বলছেন নবীর যুগে ছিল না মানি না ছিল না মানবোনা তাবলিক ছিল না মানি না পীরমুরিদি ছিল না মানি আমি আজকে ওই কথা বলতো না পীরমুরিদি ছিল কি ছিল না এই বয়ানাস করবো না নবীর যুগে তাবলিক ছিল কি ছিল না সে বয়ানাস করবো না नबीर मिल की तरफ प्रश्न करलेंश्न करा बोलू प्रश्न करार अधिकार की आदबर सारे अपन अनुमति दें गाली दीब ना आदबर साथी की प्रश्न करते नबीर जुगे जदिना था मानबें ना আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা এই প্রশ্নগুলো তাদের থেকে নিবেন জবাব আমি গালি দিচ্ছি না বুঝে নাকি মা থাকলে যদি না না যুগে থাকলে যদি না মানেন নবিজির যুগে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুই বার আল্লাহর কসম তিনবার নির যুগে বোখারি শরীফ ছিল না মানেন কেন জবাব গালি দিছি প্রশ্ন করার অধিকার আছে রসুলের যুগে মুসলিম শরীফ ছিল না মানেন কেন জবাবির যুগে কোরআন শরীফে জের জবর ছিল না ছিল পছন্দ করে বলছি কোরআন শরীফে জের জব ছিল না এখন আপনি যদি নবীর যুগে না থাকলে না মানেন তো জের জবর ওয়ালা কোরআন করেন কেন জের জবর বিহীন কোরআন করেন আপনি কেন চোদ্দ পুরুষ কবর থেকে থেকে আনলেও পারবে না না গালি দিলাম না প্রশ্ন পারলাম ভাইজানদের আর প্রশ্ন হল নবী যা করেন নাই তা করবো না করেন নাই তা করব না করেন নাই আমরা তা করব না এটাই যদি আমাদের মূল স্লোগান হয় নবীজি জীবনে কাউকে গালি দেন নাই আপনি দিবেন কেন জবাব চাই নবীজি দাড়ি কাটেন নাই আপনি কাটবেন কেন জবাব চাই কথা বুঝলেন নবীজি শার্ট প্যান্টাই নাই আপনি করেন কেন জবাব চাই নী কোনদিন বেপরদা হয়ে ম্যাডামকে সামনে নিয়ে লেকচার দেন নাই আপনি দেন কেন জবাব চাই গালি দিলাম কথা বলেন আল্লাহ আমাদের বুঝার দৌফিক দাবি করুন